বাংলা মানবতা সমাধান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 আজকে যে বিষয়ে আলোচনা হবে দুনিয়ার বাস্তবতা এবং দুনিয়াতে দুনিয়ার বিষয়ে সংকীর্ণতা অবলম্বন করা স্বল্প দুনিয়ার মাধ্যমেই জীবনযাপন করার ফজিল সম্পর্কিত বিষয়ে। আজকে যে হাদিস থেকে আলোচনা শুরু হবে সেটা হলেই ওয়ানু ألا تزدرو نعمة الله عليكم متفق عليه ابو هريرة رضي الله تعالى عنه تنبولين رسول الله صلى الله عليه وسلم بوليچن انظرو الى من هو أسفل منكم ولا تنظرو الى من هو فوقكم الله رب العالمين دنيا يكون من الناس كالله تعالى بشي نعمد ديچن عبار قوكي كوم نعمد ديچن الله رب العالمين قالت انت دنيا يوجد আল্লাহ সন্তুষ্ট অর্জনের জন্য যে তুমি আগ্রহ রাখো তুমি যদি অ্যাডভান্স হও তাহলে সেই ক্ষেত্রে তুমি কি করবা অনজুরু ইলা মানহু আসফালা মিনকুম তোমাদের যে নিচে যারা আছে তোমার চেয়ে যাদের অবস্থা দুর্বল তাদের দিকে তাকাও ওলা তানজুরু ইলা মানহু আ এবং তোমাদের চেয়ে উঁচুই যারা আছে যাদেরকে আমি দুনিয়া অনেক সম্পদ দিয়েছি নেয়ামত দিয়েছি তাদের দিকে দেখো না কারণ এটা যদি করো অর্থাৎ তুমি যদি তোমাদের চেয়ে নিচের লোকদের দিকে দেখো এবং তোমাদের চেয়ে যারা ধনী আছে তাদের দিকে না দেখো তাহলে এই জিনিসটা তোমার জন্য তোমার উপরে আল্লাহর নিয়ামতকে তুচ্ছ না দেখার জন্য বড় একটা উপায় হবে অর্থাৎ তুমি আল্লাহ তালার বেশি সুক্রিয়া আদায় করা তোমার জন্য সম্ভব হবে যদি নিজের চেয়ে নিচে কাউকে দেখা যায় দুনিয়ায় বহু মানুষ অসুস্থ আছেন কেহ ল্যাংড়া আছেন কারো হাত নেই কারো চোখ নেই তো এই ধরনের মানুষ দুনিয়ায় অনেক আছে বহু মানুষ এমন আছে তার বাড়ি নেই আমাদের চেয়ে অনেক দুর্বল মানুষ আছে তো আমাদের চেয়ে উঁচুই যারা আছে তাদের দিকে না দেখে নিচে যারা আছে এদেরকে দেখলে আল্লাহর নিয়ামতের সুক্রিয় আদায় হবে এবং আল্লাহর নিয়ামতকে তুচ্ছ না করার এটা একটা বড় মাধ্যম বলে আখ্যায়িত হবে وفي رواية للبخاري بخاري الأراضي روايتاته الله ربما يقول لك إذا نظر أحدكم إلى من فضل عليه في المال والخلق فلينظر إلى من هو أسفل منه وعنه أن النبي صلى الله عليه وسلم قال تعيس عبد الدينار والدرهم والقطيفة والخميصة إن أعطي رضي وإن لم يعطى لم يرضى رواه البخاري الله رسول الله رجال الله تعيس عبد الدينار ধ্বংস হয়েছে দিনারওয়ালা ওয়া দীর এবং দীরহামওয়ালা ওয়াল কতি এবং পশ্মি চাদরওয়ালা ওয়াল খামি সাতি এবং রেশমি চাদরওয়ালা ইন ওয়া রদিয়া তাদের অভ্যাস কি যদি তাদেরকে কোনো নিয়ামত দেওয়া হয় তখন সে সন্তুষ্ট হয় ওয়া লাম ইয়তা আর যদি কোনো সম্পদ না দেওয়া হয় তাহলে সে সন্তুষ্ট হয় না বোখারে হাজির সম্মান তো শ্রোতা ও দর্শক মন্ডলী আল্লাহ বলেছেন যে দিনার দীর্হাম আর রেশমি আর পশ্মি কাপড় এগুলি নিয়ে যারা দুনিয়ায় মাস্ত আছে এবং এগুলি যারা দুনিয়ায় চায় তাদের যেটা যেটা স্বভাব হয় সেটা হলেই যখন তারা এই নিয়ামত পায় তখন তারা রাজি হয় এবং সন্তুষ্ট থাকে আর নিয়ামত যখন পায় না তারা অসন্তুষ্ট হয়ে যায় এটা চল্লার বিধান এটা নয় এটা অনুচিত আল্লাহ তারা বলছেন যে আমি মানুষদেরকে পরীক্ষা করি কখনো আমি তাদেরকে নিয়ামত দেই তখন সে বলে আল্লাহ আমার প্রতি অনুগ্রহ করেছে আর কখন আমি তাদেরকে নিয়ামত কেড়ে নেই তো যখন আল্লাহ তার নিয়ামত কেড়ে নিবে তখনও মানুষের উচিত আল্লাহামদুল্লাহ বলা এবং আল্লাহর পক্ষ থেকে এটা পরীক্ষা বলে মেনে নেওয়া এবং তাকে উপর সন্তুষ্ট থেকে এই অবস্থায় আল্লাহর শুক্রিয়া আদায় করা উচিত তবে শুধু লুঙ্গি আছে ওয়া ইম্মা কিসাউন অথবা কোন ছোট্ট একটি কাপড় আছে কদ রাবাতুফি আনা কেহিম এই কাপড় দ্বারা তারা তাদের গর্দানের উপর তাদের ঘাড়ের উপর তারা বেঁধে রাখে মা সাকাইন তাদের মধ্যে থেকে অনেকেই তাদের পায়ের গোছার অর্ধেক পর্যন্ত কাপড়টি পৌঁছে যায় মা আর তার মধ্যে কাপড়টা পৌঁছে তাদের হাঁটু পর্যন্ত ফয়াজ মা ও বিয়াদিহি এবং কাপড়টাকে সে জোরে রাখে হাত দ্বারা কারাহি এত আন্তর আওরাত যেন তাদের লজ্জায় স্থান প্রকাশ না হয়ে যায় জাহের না হয়ে যায় হাদিস করছেন বোখারি রহমাহুল্লা সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী এই হাদিস দ্বারা আমরা যে জিনিসটা বুঝতে পারছি সেটা হলেই যে আল্লাহ আল্লাহনবীলামের যে সাহাব একরামগুলি ছিলেন তার মধ্য হইতে আহলু সুফা যারা নিজেকে সর্বদাই সর্বক্ষণ দিন শেখার জন্য দিন শিখবে এবং সেটা জীবনে প্রয়োগ করবে এই দিন শেখার জন্য তারা সর্বক্ষণ রসুল্লাহ আসলামের মসজিদে তারা অবস্থান করতেন আর তাদের অবস্থা এমন ছিল যে কোনো ব্যক্তির কাছে যে পরিপূর্ণ চাদর থাকবে এবং উপর থেকে লুঙ্গিও থাকবে এমনটা ছিল না বরং অধিকাংশ লোকের কাছে এটা ছিল হয় একটা চাদর না হয় ছোট্ট একটি কাপড় লুঙ্গি ছিল কাপড় সেই লুঙ্গি এবং ছোট্ট একটি কাপড় তারা গরদানে বেঁধে রাখতো এবং সেটা ঝুলিয়ে দিত কারো ঝুলটা তার পায়ের গোসার অর্ধেক পর্যন্ত পুষত আর কারো হাঁটু পর্যন্ত পুষত এবং তারা সেটাকে হাত দিয়ে ধরে রাখতো যেন তার লজ্জা স্থান দেখা না যায় তো এটা হলো তাদের অবস্থা যারা এই অম্মতের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি তাহলে যারা দুনিয়ায় কষ্ট করে জীবনযাপন করেছেন এবং তারা আল্লাহর দিনের প্রতি টিকে ছিলেন ইমানের উপর টিকে ছিলেন আল্লাপাক তাদেরকে জান্নাত দেবেন রসুলাম আর দুনিয়া জান্নাতুল কাফি রসলিম আবু হর রাজ্লাহ আরো বলেন রসুল্লা সাল্লাম বলেছেন দুনিয়াটি হলো মমিনদের জন্য কায়েদ খানা মমিনদের জন্য জেলখানা কাফের আর কাফেরদের জন্য অর্থাৎ দুনিয়ায় যারা মমিন হবে তারা কষ্ট করবে দুনিয়ায় তারা কষ্টের জীবনযাপন করবে এবং যারা কাফের হবে আল্লাহ তাদেরকে দুনিয়ায় অনেক বেশি নিয়ামত দিবে তারা আরামে থাকবে তো যারা মমিন তাদেরকে দুনিয়ায় আল্লাহ বলছেন আমি অবশ্যই অবশ্যই তোমাদের পরীক্ষা করব। যারা আছে তাদের পরীক্ষা করব তাদের মাল আমি ঘাটতি করব তাদের সভা وإذا أصبحت فلا تند ذل المساء وخذ من صحتك لمرضك ومن حياتك لموتك رواه البخاري ابن عمر رضي الله تعالى عنه تিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছে একদিন হাত রেখেছেন হাত كن في الدنيا كأنك غريب হে ابن عمر رضي الله تعالى عنه তুমি dünyায় এমন হয়ে যাও যেমন নাকি তুমি একজন كن في الدنيا كأنك غريب তুমি dünyায় একজন অপরিচিত ব্যক্তির ন্যায় হয়ে যাও এবং ব্যক্তি যখন সন্ধ্যা করবে সে যেন সকালের অপেক্ষা না করে ঈদা আসবাহতা ফালা মাসা আর যখন সে সকাল করবে তখন যেন সে সন্ধার অপেক্ষা না করে মারদিক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 আমাকে এমন কিছু আমলের কথা বলুন সে আমলটি যদি আমি করতে পারি তাহলে আল্লাহ যেন আমাকে মহব্বত করেন এবং দুনিয়ার মানুষ সকল যেন আমাকে মহাব্বত করেন ফকাল রসুল শাহ সালাম বললেন ইস হাফ হয়ে দূরে রাখো বাঁচিয়ে রাখো মানুষ তোমাকে ভালোবাসবে সাথে হাদিসটি বর্ণনা করেছেন সম্মানিত শ্রোতা ও দর্শক মন্ডলী আমরা জানতে পারলাম যে হাদিস থেকে যে আল্লাহ আল্লা ওই মানুষকে ভালোবাসেন যখন মানুষ দুনিয়া থেকে নিজেকে একটু বিচ্ছিন্ন করে দেয় দুনিয়া থেকে যখন দূরে থাকে আর মানুষ তখন তাকে ভালোবাসবে যদি মানুষের কাছে যে নিয়ামত আছে এটা নিয়ে যদি ওই ব্যক্তি নিজেকে একটু দূরে রাখে সম্মানিত ও দর্শক মণ্ডলী এই মুহুর্তে ছোট্ট একটি বিরতি বিরতির পর বাকি আলোচনা নিয়ে আবার আপনার সামনে উপস্থিত হবো ইনশা আল্লাহ सरल पथे आसन गेय पांच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 सत्यता देख सत्य उन्मोचन शुक्रवार बुधवार रत नुन सम्प्रचार सकाल साढ़े सतटा बांगलेश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 ভরসা কেননা আল্লাহ তালা সবার উপর রক্ষাকারী দেখুন আল্লাহ তালা সবার উপর রক্ষাকারী পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় সম্মানিত শ্রোতা মন্ডলী আমরা বিরতির পূর্বে দুনিয়ার বাস্তবতা এবং হাকিৎ সম্পর্কে আমরা আলোচনা শুনে আসছিলাম এ বিষয়ে বাকি হাদিস আজকে আমরা শ্রবণ করবো সেটি হলেই তিনি উল্লেখ করেছেন তিনি বলেছেন মা আসমিনা দুনিয়া যে মানুষদেরকে আল্লাহ তারা দুনিয়ায় কত নিয়ামত দিয়েছে মানুষেরা দুনিয়া যে নিয়ামত পেয়েছে এ বিষয়ে উনি আলোচনা করতে যা বলছেন ফকল বলছেন লাকাদু রসুর আল্লাহ সাল্লাম আমি রসুরল্লা সাল্লামকে দেখেছি যে রসুরল্লা সাল্লাম কোন দিন এমনভাবেই কাটাতেন যে উনি ওনার পেটে যে একটি নর্মাল এবং অত্যন্ত ক্ষুদ্র খেজুর নিম্নমানের খেজুর খেয়ে যে উনি দিন কাটাবেন সে ধরনের খেজুরও উনি ওনার কাছে অনেক সময় পাইতেন না এমন কোন জিনিস নেই যে জিনিস কোন প্রাণী ব্যক্তি খেতে পারবে তবে আমার দেরাজে জবের কিছু আটা ছিল ফা আকাল তুমিন আমি সেখান থেকে খেতাম হাত্তা তল আলাইয়া এমনকি আমি অনেক দিন পর্যন্ত খাদ্য হিসেবে গ্রহণ করতাম না পলাম সেটা শেষ হয়ে গেল শ্রোতা দর্শক মন্ডলী এটা বোখারি মোসল হাদিস আইসারে যে আল্লাহ তালানহা যে জিনিসটি বুঝাইতে চান সেটা হলেই যে আল্লাহ নবী আসাল্লাম কত দরিদ্র অবস্থায় উনি জীবন যাপন করেছেন এবং কত কষ্ট করে জীবনযাপন করেছেন যে ওনার এতেকালের পর ওনার বাড়িতে কোনো খাবার জিনিস নাই সামান্য কিছু জউ এর আটা ছাড়ার কিছুই ছিল না আজ সারা যে আল্লাহ এটাও বললেন যে আল্লা পাক ওনাকে এই খাদ্যের ভিতরে এত বেশি বরকত দিয়েছেন যে এখান থেকে উনি নিয়মিতভাবে অনেক দিন পর্যন্ত খেয়েছেন কিন্তু সেখান থেকে সে কম হয় নাই জবের আটাটি কম হয় নাই তবে উনি যেই দিন মেপেছেন মাপার সাথে সাথে ওই জিনিসটি শেষ হয়ে গেছে অমর বিন হারেস জুবাইরিয়া বিন তেল হারেসের ভাই ছিলেন তিনি বলেন মা তারাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইন দা মাউতিহি দিনারান ওয়ালা দিরহামান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন ইন্তিকাল করেছেন তখন উনি কোন দিনারও রেখে যান নাই কোন দিরহামও রেখে যান التي كان يركبها তবে যে সাদা গাধাটিতে উনি সবার হতেন ওনার শিলাহি রেখে গেছেন সাদাকা এবং কিছু রেখে গিয়েছেন যে জমিনটি উনি মুসাফিরদের জন্য সাদকা করে গেছেনটি নিয়ে এসছেন ওয়ান্তি রাজিয়াল فوقع اجرنا على الله فمننا من مات ولم ياكل من اجره شيئا خباب بن العرت رضي الله تعالى عنه تিনি বলেন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে হিজরত করেছি আল্লাহ সন্তুষ্টর জন্য যেই হিজরতের বিনিময়ে দুনিয়ার কোনো गरज ছিল না আল্লাহ সন্তুষ্টর জন্য আমরা হিজরত করেছি فوقع اجرنا على الله এর বিনিময়ে সওয়াব আল্লাহ নেকরে সাব্যস্ত হয়েছে আমাদের মধ্যে করতে পারেন তার মধ্যে থেকে একজন ছিলেন মুস আব্বিন অমায় রাজি আল্লাহ আনহু কুতিরা ইউমা ওহাদ যাকে মাঠে শহীদ করানো হয়েছে বা তারকা নামির আতান তিনি একটি চাদর শুধু ছেড়ে গিয়েছেন যেই চাদর দ্বারা আমরা যদি ওনার পা ঢাকতাম তাহলে মাথা বের হয়ে যেত আর যখন মাথা ইদ খিরি এবং পায়ের দিকে কিছু ঘাস জাতীয় কোনো জিনিস রাখার নির্দেশ দিলেন অমিনা মান আর আমাদের মধ্যে অনেক ব্যক্তি এমন ছিলেন আই সামারাতুহু যাদের ফল পেকে গেছে এবং সেটাকে উপভোগ করছে আমাদের মধ্যে থেকে কিছু লোক এমন আছে যাদের ফল পেকে গেছে এবং তারা সে ফল থেকে উপভোগ করছে তিনি বলেন রসুলাম বলেছেন যদি আল্লাহর নিকটে দুনিয়ার মূল্য একটি হতো তাহলে না তিনি বলেন যা কিছু আছে সবগুলি অভিষপ্ত করা হয়েছে সবকিছুর উপরে দিকর আল্লাহ তবে আল্লাহর জিকির ওমা ওয়া আল্লাহ এবং যারা তার সঙ্গে সম্পর্ক রাখে জড়িত আছে وعالماً ومتعلماً إبن جرى عالم إبن جرى متعلم جارة إلم شكه إدير كالله تعالى الله تعالى الله تعالى إدير بوتي لعنط نوائي أرباكي دنيا جو طو جنيشا سي شبار بوتي الله وبشاب هاي إبن لعنط رواه التلميذي وقال حديثنا حسن إبام تلميذي حديث تبعنا كورجين وقال حديث حسن وعن عبد الله بن سعود ندي الله عنه قال قال رسول الله عليه السلام لا تتخذوا الضيعة فترغبوا في الدنيا عبدالله بن مسعود رضي الله تعالى نتيني بولن ورسول الله صلى الله عليه وسلم بولن لا تتخذوا الضيعة تمرا زمي جمار پسوني پورونا فلا تتخذوا الضيعة تمرا زمي جمار پسوني پورونا فترغبوا في الدنيا جو جمي جمار پسوني پورو تهولي تم در چهيدة تم در رغبت دنیا شمپور كبشي هو يجابي بيدهاي زمي جماني تمرا بشي بس تو تكونا رواه ترميزي وقال حدثنا حسن امام ترميز حدثت ب আর আমরা আমাদের একটি কুড়ে ঘর এটা ঠিক করছিলাম তিনি বললেন মা হাজা এটা কি কর তোমরা ফাকুলনা আমরা বললাম ওয়াহিয়া এই কুরো ঘরটি অত্যন্ত হয়ে গেছে দুর্বল হয়ে গেছে আলামিন আমি মনে করি মৃত্যু এর চাইতে অনেক দ্রুত গতিতে তোমাদের কাছে পৌঁছ অর্থাৎ যে ঘরটি আছে নরমাল ঘর এই ঘরটি পড়ে যাওয়ার চিন্তা ভাবনা করছো তাই ঘরটাকে ঠিক করা প্রয়োজন মনে করছো কিন্তু আমি মনে করি যে এই ঘর পরার পূর্বেই তোমার কাছে মৃত্যু চলে আসবে সময় ও দর্শক মন্ডলী এটাই হলো বাস্তব কারো জানা নেই মৃত্যু কখন আসবে কি অবস্থায় আসবে আর যে দুনিয়ার জীবনযাপন করছি যে দুনিয়ার সৌন্দর্যতার পিছনে আমরা বসে আছি এই দুনিয়া থেকে আমাদেরকে কখন যে চলে যেতে হবে আমাদের কারো জানা নেই রাসুলকুল প্রত্যেক উম্মতের জন্য কিছু পরীক্ষা থাকে আর আমার উম্মতের জন্য সবচেয়ে বড় পরীক্ষা সেটা হলো মাল এবং সম্পদ এই মাল এবং সম্পদের পরীক্ষা عمار أمت رجنو إتاول شبت بيشي بها نوخب رواه الترميد وقال حديث حسن صحي إمام ترميد حديث جب حديث جب حسن صحي وعن أبي عمر ويقال أبو عبد الله ويقال أبو ليلى أثمان بن عفان رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال ليس لابن آدم حق في سوا هذه الخصال بيت يسكنه وثوب يواري عورطه وجلف الخبز والماء رواه الترميد وقال حديث صحي আবু অমর রাজিয়া তিনি বলেন বলেছেন জিনিসের প্রয়োজন নেই বাইতুন বাড়ি শুধু দরকার যাতে সে বসবাস করবে তাহ এবং এতটুকু কাপড়ের দরকার যতটুকু কাপড়ের দ্বারা সে নিজের লজ্জাস্থানকে হেফাজত করবে এবং শুধু রুটির দরকার আল্লাহ তালা আখেরাতের দিন আমাদের জন্য অত্যন্ত আরামদায়ক জীবন তিনি আমাদের জন্য তৈরি করে রেখেছেন তাই দুনিয়ায় কষ্ট করে ছোট্ট একটি বাড়িতে সামান্য কিছু কাপড়ে এবং শুধু অল্প খাওয়ার মাধ্যমে যদি দুনিয়ার জীবনটি আমরা সুন্দরভাবে পরিচালনা করতে পারি ইমানের সাথে আমলের সাথে তাহলে পরকালীন জীবন অত্যন্ত আরামের জীবন আমাদের জন্য অপেক্ষবান রয়েছে আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে সেই পরকালীন জীবনের প্রস্তুতি গ্রহণ করার তৌফি দান করুন আল্লাহ তালা আমাদের এই দুনিয়ায় দুনিয়ার জীবনটাকে যেইভাবে পরিচালনার মাধ্যমে তিনি রাজি এবং খুশি হবেন সেইভাবে যেন আমাদেরকে পরিচালনার তৌফি দান করেন এই বলেই আজকের মতো আলোচনা এখানে শেষ করছি এই বিষয়। বাকি আলোচনা পরবর্তী দর্শে আসবে ইনশা আল্লাহ আল্লাহ তাদের সকলকে আমুল তৌফি দান করুন ও আখির উদ্দানা আলহামদুলিল্লাহ রবিলাম আসসালামাইকুম বরহমতুল্লাহ আপনার সুরক্ষিত এবং পবিত্র জাকাত দানের অর্থ পাঠাতে পারেন আই আর पाउंड बी शुन्दो आएग, शुन्दो आएग, शुन्दो शुन्दो शुन्दो आएग, बी आएग, कोड, आएग, बी एल ओ ओ कोड कोड बारे इमेल कर অসন্তুষ্ট পাপ কে পাপ বলে জান মানুষ তো আদম সন্তান পাপ হবে এটাই স্বাভাবিক তাকে এই ব্যাপারে চিন্তিত থাকতে হবে বিচলিত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 ण देखु परिणती आज रुन सम्प्रचार सकाल साढ़े छायदे